আবু হুরাই রাহ রাহতআ আল্লাহ হতে বর্ণিত তিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছেন যে আমার ও অন্যান্য মানুষের দৃষ্টান্ত হলো এমন যেমন কোনো এক ব্যক্তি আগুন জ্বালাল এবং তাতে পতঙ্গ এবং পোকামাকড় ঝাকে ঝাকে পড়তে লাগল